صاب الله دستور و خير خلق اسوتنا بسنته جدا نوري لهدي الحق ارشدنا صاب الله دستور و خير خلق اسوتنا بسنته جدا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انت لا نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا وتغيزنا بكل الفن وتجمعنا محبتنا وصدق القول نعرفه وخير الخلق بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وسهبه أجمعين ثم بعد فقد <تصفيق> قال المؤلف حفظه الله تعالى واجبات الصلاه واجبات الصلاه ثمانيه الاول جميع التكبيرات التي في الصلاه غير تكبيره الاحرام واجبه لامر النبي صلى الله عليه وسلم بها كما في حديث ابي موسى الله عنه وفيه فاذا كبر فكبروا واذا قال سمي الله لمن حمد فقولوا ربنا ولك الحمد وهو مسلم মহানাল্লাহ সমস্ত প্রশংসা আল্লাপাক আলামিন আমাদের উপর পাঁচত ফর সর্বপ্রথম ফরজ কারণ প্রতিদিন আল্লাপাকের কাছে এ বাদত পাঁচবার করে আদায় করতে হবে সালাম নাজী মহাম্মদ রসুল্লাহামের ওপর যাকে আল্লাহ ফখর আলমাতের নির্দেশ দান করেছেন আলোচনা তাতে বিষয়বস্তু হচ্ছে সালাতের ও আজেব সমূহ নামাজের ভিতরে যেই কথা কাজগুলি ও আজিব রখন ও এবং সন্নাত এগুলির সংজ্ঞা এবং এগুলির প্রত্যেকটি মাঝে পার্থক্য এ সম্পর্কে শুরুতে আলোচনা হয়েছে হচ্ছে প্রথম অজে হচ্ছে জমিয়াতফলা নামাজের ভিতরে যতগুলি তকবীর রয়েছে গায় তকবিরাতে লেহরাম তকবীর তাহারিমা ছাড়া তকবির এ তাহারিমা শুরুতে যে তকবীর আল্লাহ আকবর দিয়ে যে নামাজ শুরু করছেন এই তকবির ছাড়া বাকি সমস্ত তকবীর গুলি হচ্ছে যতগুলি তকবির আছে বলা আছে সবগুলি হচ্ছে আল্লাহব তাহলে তকবির কি ওটা ছাড়া যখন বাকিগুলি ওয়াজিব তাহলে তকবির তাহারিমা কি রকুন রকুন যদি ছুটে যায় ভুলবশত অথবা ছেড়ে দেয় দুই অবস্থাতে নামাজ হবে না বাদে इच्छा दबेब आठ टीबी छुटे जाए भूलि त्रुटि पूर्ण करते घाटती पुरान करते दिए समस्त तकबीर तकबीर गुलबीरते मान एक स्थान स्थान जावा নামাজের ভিতরে ইস্তান্তরিত হওয়া ইস্তা হওয়া এটা হচ্ছে তকবিরাত কাল আল্লাহবির তাহলে তারপরে রুকুতে যাচ্ছেন তখন কি বলছেন আল্লাহ আকবর তারপরে যখন রুকুতে উঠলেন তখন তো স্বামী আল্লাহ আলম দর কিন্তু আবার যখন সিজা যাচ্ছেন আল্লাহব আবার যখন শীতদাতে উঠছেন আবার যখন শীতদে যাচ্ছেন আল্লাহ আকবর আবার যখন শীতদাতে উঠছেন এই যে এইগুলো হচ্ছে নির্দেশ দিয়েছেন যে এই তকবির গুলি বলো আর নবী শাসম যদি কোন কাজের হুকুম করেন তো সেটা সুন্নত নয় মুস্তাহাব না কি সাধারণ জ্ঞানে কমন সেন্সে আপনি বুঝেন আপনার বাপ মা বাপরার মধ্যে যদি বলছে যে মুস্তা করলে ভালো না করলে চলে চলবে জানতো কোম্পানিতে সকালে কাজে যান মধ্যে অসুবিধা নেই করলে চলে না করলে চলে ভাত থাকবে না ভাত উঠে যাবে ভাত উঠে যাবে চিন্তা করেন আপনি তাহলে নবী সাল্লা সাল্লামের হুকুন যেখানে আছে সেখানে লোকের সন্ন্যদ বলে হয়তাদের মোর খামি আর না হলে শয়তানি হচ্ছে যে বুঝে না বেচারা অবুজ আর শৈতানি হচ্ছে মনের শৈতানি তাই না কারণ দাড়ি শুধু ভীষণ রাখেননি রাখতে হুকুম করেছেন এক তো রেখেছেন দুই নম্বর কি করেছেন দাড়ি মাড়া হুকুম করেছেন আর তিন নম্বর দাড়ি মন করতে নিষেধ করেছেন কাফের দিক দাড়ি রাখা শোন না অসুবিধা নেই শোন না আপনি করেছেন আমি করি না এইতো তার পরে আমাদের সুবিধার্থী মোল্লারা দাড়ি টুজিকে সমান করে দিয়েছে কত হালকা করে দিলি সাইসলাম হুকুম করেছেন সেই জন্য ওয়াজেব আল্লাহ হক বা ওয়াজেব কেন কারণ নবী সাহা কি করেছেন নির্দেশ দিয়েছেন যেমন আবু মুসা আসার বর্ণিত হামিদা যখন আল্লাহ হামিদা যারা প্রশংসা করে তাদের কথা আল্লাহ শোনেন এটা হচ্ছে আল্লাহ যারা প্রশংসা করে আল্লাহ শোনেন আর আল্লাহ যখন শোনেন তো অবশ্যই বদলা দিবেন ঠিক না না শুনলে অনেক সময় ভ্রুক্ষেপ করেন আমরা না শুনলে আপনাকে কি দিব আমাকে সালাম দিলেন আমি না তো আলিকম আসসালাম জব দিতে পারবো শুনিনি তো কিন্তু আল্লাহ এমন তো নন যে যা বলে তা পাক শোনেন যখন শোনেন তো আল্লাহ উত্তম বদলা দেবেন এইটা হচ্ছে সামি আল্লাহ আলিমান আহমেদা বলার উদ্দেশ্য অনেকে আপনি ষাট বছর নজ পড়েছেন কিন্তু নামাজের ভিতরে সামি আল্লাহন আহমেদা কেন বলছি তাই বুঝেন না ইসলাম না যদি না বুঝেন সবাই সামি আল্লাহ আমিও সামি আল্লাহম তাই না এইতো আমাদের নামাজ অধিকাংশ লোকের নামাজ তো এইরকম সবাই রব্বা বলেন আমিও রব্বান ইমাম বললো স্বামী আল্লাহা একা কি বলেন তাদের কথা আল্লাহ শোনেন যখন আল্লাহ শোনেন প্রশংসা কথা তাহলে আল্লাহ শুনলেন আপনার প্রশংসা যখন শুনলেন তো আল্লাহ আপনাকে তার বদলা দেবেন সামি আল্লাহ যখন ইমাম ফাকুল ফাকুলাদি তোমরা বলো রবানা দেখেন হাদিস টা বুঝে নেন তাহলে বলবে তখন তোমার এখন এমাম বলবে কিনা মাসলা সামনে আসে আসে এখন আগে বলছেন হাদিস সাহেব মুসলিম আর এই তকবীর গুলি কেন অজেব একটা দলিল হয়ে গেল একটা দলিল কি নবিসের উক্তি হ্যাঁ হুকুম আরেকটা হচ্ছে নবী সাল্লিস সর্বদাই তকবীর বলেছেন কখনো বিনা তকবীর নামাজ পড়েননি রুখ হতে গেলে তকবির সেজে গেলে তকবীর উঠলে তকবীর কারিম সালাম সর্বদাই এই তকবীর পাঠ করেছে নামাজের ভিতরে কোনদিন যখন ছাড়েননি সুন্নত হলে মাঝে মধ্যে ছেড়ে দিতেন নবী সালাম সন্নত জিনিস মাঝে মাঝে কি করতেন ছেড়ে দিতেন পড়েছেন দুটো দলিল হল তৃতীয় দলিল হচ্ছে যে এই যে আমরা ঝুঁকলাম উঠলাম বসলাম শেষদায় গেলাম উঠলাম এই যে আমলগত কর্মগত এই তাই না এই যে নড়াচড়া করছে এগুলো কর্মগত না শরীরের মুসল্লি হিসাবে আর আমার জবানো এবাদত করছে শেষ দায় ঝুঁকলেন আল্লাহ আকবর শেষ দায় উঠলেন এই এবাদত হচ্ছে আর তার সাথে জিভারও ইবাদত হচ্ছে দুই এবাদত বলছেন তৃতীয় দলিল যুক্তি সেটা সেটা হচ্ছে আল্লাহ বলে আল্লাহুল এই যে স্থানান্তরিত হওয়া নামাজের ভিতর এখান থেকে ওখান থেকে উঠা উঠা বসা এগুলি যেন শূন্য না হয় জিকির থেকে এবং এবাদত বন্দে গিয়ে নিদর্শন থেকে আপনি যে ঝুঁকলেন উঠলেন এগুলিতে যাতে করে এবাদত থাকে এবাদতের নিদর্শন থাকে জিকির আজকাল থাকে তকবীর হচ্ছে জিকির تسمی سمی اللہ علیمان تسمیدا بولا تسمی من سمی اللہ علیمان کے بولے, بولے. جمع تک اللہ اکبر سبحان اللہ کے تحمید بولے الحمد اللہ کے تین تحلیل والے تسمی بولے اوکے. سمی اللہ علمدا سمی اللہ علیمان حمدا بولا وہ কার ক্ষেত্রে নামাজি একা নামাজ পড়ছে তার জন্য ফরোজ পড়ে আর সুন্নী পড়েন সব নামাজি সামি আল্লাহ আহমেদ বলা একা নামাজের জন্য কি ওয়াজিব বাকি থাকুম এটা বলবে না কোনটা বলবে না তিন নম্বর হচ্ছে প্রসিদ্ধ কিন্তু রব্বানা রব্বানা লক আহ রানা আল্লাহ আল্লাহ রব্বানা বলবেন যখন মুখতাদিহা নওয়াজ পড়েছেন কি বলবেন রব্বানা কালহাম বলবেন না এমাম ইমামের জন্য মুক্ত দিনে না আরেক হাতিস যেহেতু আছে যে এমাম যখন সামি আল্লাহ আহমদ বলো রব্বান তোমরা রব্বা আলহামদ বলো তো রব্বান আলহামদা সকলকে বলতে হবে বুঝা গেছে এবার জি কেন এই আমি মহান রবের রসবিহ পাঠ করছি বা পবিত্রতা ঘোষণা করছি মহিমা গাইছি রুকুতে বলতে হবে সুভান কোথায় আল আজিম রুকুতে হবে একবারও বললেন তাহলে আপনার ওয়াজেব ছুটে গেল ইচ্ছা করে যদি ছেড়ে দেন তাহলে ওই ডাকাতটা হবে না কারণ রাগ প্রত্যেকে রাখাতে তো ডাকাত হবে না আর যদি ভুলে ছুটে যায় তাহলে তখন কি রয়েছে একবার অজেব কিন্তু সোননাথ সর্বনিম্ন সোননাথ একটা হচ্ছে নিম্ন মানের সন্ন্যাত সর্বনিম্ন হচ্ছে সোনাথ ওয়াহিয়া আদনাল কামাল এটা সর্বনিম্ন পূর্ণতা মানে সর্বনিম্ন সন্ন্যাত আসার আ দশ পর্যন্ত বলা ওয়াহিয়া আলাহ এমাম সেটা হচ্ছে সর্ব ঊর্ধ্ব এমাম এর তিনবার বলা উচিত না এটা মাসলা লেখক বলেননি এখানে কিন্তু ভালো করে জানো এমাম যদি তিনবার বলে তো মুক্তাদি কি করতেন বলতে পারবে তিনবার তখনই পুরা করতে উঠে যাওয়ার পরেও এক একবার হয়তো দুবার বললো তাই হবে তাই না অনেক এমাম নিজেই মনে করে যে একবার তো দিলাম দুইবার তিনবার বলে নিলাম তাহলে ঠিক নয় হাদিস আছি এমাম হচ্ছে দায়িত্বশীল সে যদি মুক্তি এত তাড়াতাড়ি করে সুরাটিকভাবে পড়তে দিচ্ছে না তো করতে দিচ্ছে না আতায়াত পড়তে দিচ্ছে না আতায়াত পড়া হয় না দূর উদ্বর যেতে না সালাম ফিরিয়ে দিচ্ছে সে খ্যান খুলো আল্লা জামান উদ্দার বলেছেন আলা কোথায় রুকুর মত রুকু তো মানে একবার অজিব তিনবার হচ্ছে সর্বনিম্ন সন্ন্যাদ আর দশ বার পর্যন্ত বলা হচ্ছে হ্যাঁ উত্তম সন্ন্যাদ সৌদি আরবে কেয়াম যে শেষ দশ দিনে রাতের নামাজ লম্বা রাত জাগার জন্য পড়ছেন তা দশ বার কেন বিশ ত্রিশবার চলছেন তাও এমাম উঠছে না আপনি দশ বার বলে বসে থাকবেন নাকি এই ক্ষেত্রে শুধু সুহারাত বেলা সুহারাত বেলা না করে আপনি আরো কিছু তসবি আছে যেগুলো পড়বেন আরো তারপর কয়েকদিন পরে রমজান মাসে শেষ দশ দিনে তাই না রাত বারোটার পরে যে নমাজ হয় যারা পুরাতন মানুষ জানে দেখবেন যে আপনার দশ পড়া হয়ে যাচ্ছে তারপর উঠছে চুপচাপ বসে থাকবেন তাহলে আরো কষ্ট লাগবে কখন উঠবে রে হ্যাঁ তা নামাজ দাঁড়িয়েছে এই আয়াতের আমল করে এই তিনটি কথা দিয়ে এই তসবি করতেন সুভানকা আল্লাহমার রব্বানা অবহামদেকা আলহামদুল্লাহ আমরা ছোট কাল থেকে আমাদেরকে মুখস্থ করান ছোট কালতে আমরা পড়ি না রুখ দাতে তিনবার সুভার রবি আলা পড়ে না পরে নাও যদি পড়েন শুধু এটা পড়ে যথেষ্ট কারণ আছে। এগুলো পড়েন এছাড়া তোমান যেতে পারে তারপরে যতক্ষণ আরবি পাচ্ছেন আরবি করে কি চাওয়া যায় না সারা দুনিয়া সব চাওয়া যায় আখেরা তো রব্বানা আতে নাফি দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অকেনা না কোনটা বাকি থাকলে বলতে পারবে কোনটা বাকি থাকলো এটা শেষ দায় যদি কোরআন তেলাওত করা যাবে না কোরআনের দোয়া পড়া যাবে যেটা বুঝেনি মুফতি সাহেব দিয়েছে কোরআন তেলাওত আলাদা আর দোয়া করা আলাদা কোরআনের দোয়া পাঠ করা আলাদা আর কোরআন তেলাওত আলাদা কোরআন তেলাওত আয়ত শুরু থেকে হবে তাই না যেমন আয়াতের শুরু হচ্ছে আপনাকে কালা রব্বের সাহালী কালা থেকে দোয়া করেছে আল্লাহ আমাকে আমার বক্ক খুলে দাও যাতে ফেরা ওদের সামনে আমি না কাঁপি না শুরু হয়ে যায় স্পষ্ট করে বলতে পারি আমি করবো সদরী বায়লি আমরিওয়ালো লোকদাতা মিললে তেলাও থেলাও তো মাঝখান থেকে যাইজি নয় কুলকে বাদ দিয়ে বলবো আউজের মালিক চলবে হ্যাঁ এবার বুঝতে পারেছেন সুতরাং অনেকে বক্তা আছে বড় তার বক্তব্য ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন হ্যাঁ বক্তব্য ঠিক হইলে ফতুয়া ঠিক না। আকিদার ঠিক হইলে ফতুয়া ঠিক হয়েছে জরুরি না আর প্রত্যেকের ভুল হবে না এমন কথা না রস উল্লাস একমাত্র ভুল হবে না একবার করে বলা হচ্ছে পাঁচ এমাম বর্ণনা করেছে কিন্তু বুখারির হাদিস আছে সুভান করেন না এটা মুখস্তা ভারত বাংলাদেশ পাকিস্তানে অন্যরা শিখাবে না সারা জীবন নামাজ পড়া হয়ে গেল চন্ড বিশ্বাস দুটোতে পড়েছেন মুখস্ত করেন না কেমন হাদিসের সাথে মহব্বত আপনার যে এত গুরুত্বপূর্ণ দুওয়াজ তিনটি জিনিস তলব করছেন আর সুহানা সুহান আলাতে কয়টা কয়টা তলব করলেন দুটা কোথায় আজিম মহান রবের আমি আল্লাহমান আল্লাহ আল্লাহ মাকে ক্ষমা করো কয়টা হলো তিনটি তসবির ঘোষণা করলেন তার প্রশংসার ঘোষণা করলেন আর তারপরে ক্ষমা চাইলেন এক তিন হাজার বেতন যদি পেয়ে যান মাথা খারাপ হয়ে যাবে যদি কোফিল যদি রিলিজ না দেয় হয়ে যাবে তিন বছর তিন বছরের কাজ তাই না কিন্তু সরিয়েতলা বুঝে আসে না জি অসহামিস সোহার আব্বি আল সোহার আলা এগুলি পড়তে হবে রুকু শেষ দায়ী একটু নবী করিম পড়েছেন আর নবী সাস হুকুম করেছেন কিছুই বললেন না এটা তো যুক্তি সঙ্গত না যুক্তি হচ্ছে যে এখানে যেন কোন জিকির হয় জিকির হয় রুকু গেলেন জিকির করলেন তসবি করলেন শেষদাই তসবি করলেন অঙ্গের আবাদতের সাথে বাছনি কেব আর ছয় নম্বর হচ্ছে আর চাইতে একটু মুশকিল করে মুখস্ত করতে হবে বেশি মুশকিল না করলে কেন মুশকিল না করলে মুশকিল কে না এটা রবেলি পড়েন আপনারা মার্শাল মানে মেজরিটি রবলি সর্বনিম্ন সন্নাথ যে এখনো শেষদা যায় এমাম আমি সুযোগ পাচ্ছ অথ আমার নিজের নামাজ দশ বার পড়েন আস দশ পর্যন্ত ওয়াহ আল্লাহ এমাম এমামের জন্য দশ বার করে দুই শেষদার মাঝখানে পড়া যেমন সিজদাতে রুকুতে দশ বার পড়া উত্তম সুননাথ হ্যাঁ ওই রকম দরিলি লেহাদিস বর্ণিত হাদিস রয়েছে যেহেতু হারিসটি কোথায় রয়েছে না জায়গা তোমার ফানি আছে যেটা প্রসিদ্ধ বখারিতে আছে ওইটা বললি দি আর অন্য অন্য রেবায়ত দুটা শব্দ পাঠালি আল্লাহম ফিরলি হর হামনি ওয়াহি ওয়াফেনি ওর জোখনি পাঁচটা আছে এই পাঁচটা আছে কিসে আর কোনো হইল ও সম্মান দান করো ওপরে আখেরাত উঠাও কয়টা হইলো সাতটা শব্দ তাইলে রব্বে ফেললি রব্বে ফেললি একটা শব্দ একটা দু আল্লাহ আমাকে মাফ করে তা আল্লাহ আমাকে মাফ করে না কিন্তু আল্লাহ আমাকে ফেললি আল্লাহ আমাকে ক্ষমা করো অরহামনি আমার দয়া করো আফেনি আমাকে নিরাপদ রাখো বিপদ আবদিব সমস্ত হেদায়ত দান করো আর অর্জুক নি আমাকে রিজিক দান করো ওয়বরণী আমার ঘাটতি পূরণ করো মেলা ঘাটতি আছে সব রকম আছে ইমানের ঘাটতি আছে আমলের ঘাটতি আছে শারীরিক সুস্থতার ঘাটতি আছে রুজির ঘাটতি আছে ওয়ুবরণী ব্যাপক হ্যাঁ মানে আমাকে আল্লাহ ওপরে উঠাও আমি ইমান ক্ষেত্রে নিচে আছি আমলের ক্ষেত্রে নিচে আছি আছি ইত্যাদি নিচে আছি অসুবিধা আছে তার এক নম্বরে মানিজ্য দুনিয়ার মানিজ্য তিন দিনের আসল মানিজ্য হচ্ছে আখের হাতের কতটা শিখলেন ফায়দা হলো না হলো না মানে আরে কি আলোচনা মাজেরই আলোচনা হবে অল্প পানির মাছ আর বেশি পানি অল্প পানির মাছ মনে করে যে এটাই তো সমুদ্র কিন্তু সাগর তাই না ফুটুম ফুটুম করে কুটির মাছ আর বড় মাছ গভীরে থাকে জানে জানা এর গভীর সমুদ্র হইতে পারে আমল করেনা আমল করি না এটা আমল করেন আমি ব্যক্তিগত এটা পড়ি আর তারপরে দেখি যে সময় আছে ইমাম এক্সপ্রেস যদি না হয় তখন অজবর নি ওয়ার করি জাতি করে এই গুলিতে আল্লাহ করে এই স্থান স্থানগুলিতে কি হয় জিকির হয় জিকির শুনানো হয় সাত নম্বর আর আট নম্বর কটা ছিল নম্বর সপ্তম এবং অষ্টম অজেব হচ্ছে নামাজের তাসাহুদ এবং তাশাহুদের জন্য বসা কোন তাসাহুদ প্রথম তাসাহুদ এবং প্রথম তাসাহুদের জন্য বসা কেন প্রথম বললাম যে যেই নামাজ তাসাহুদ আছে যেমন মাগদেবের তিন রাখা নামাজ অথবা চার রাখা বিশিষ্ট যোহর আসর এসা এগুলোতে দুই আছে। শেষ তাসাহুদের জন্য বসা রকুন এর আগে হয়ে গেছে চোদ্দটা রুকুনের মধ্যে তাহলে প্রথম তাসাহুদ এবং প্রথম তাসাহুদের জন্য বসা একটা বৈঠক তাশাহুদের বৈঠক প্রথম তাসাহুদের বৈঠক এবং প্রথম তাশাহুদ পাঠ করা আত্মা এই দুটো হচ্ছে সপ্তম এবং অষ্টম নামাজ এতে কি বলতে হবে বিভিন্ন শব্দ দিয়ে এসছে বিভিন্ন শব্দের কিছু পার্থক্য আছে যেখানে একটা পড়লি হয় তবে এটা বেশি প্রসিদ্ধ আব্দস আল্লাহ থেকে বর্ণিতা তাহিয়া মানে সালাম তাই না এই জন্য এখানে এটা হচ্ছে শারীরিক এবাদত সালাতে শারীরিক অনেকে আছে সালাত মানে এখানে আমার শারীরিক যাবতীয় কার জন্য আল্লাহর জন্য অতৈবাদ তৈবাদ পাক পবিত্র হায় ধন সম্পদ হায়ন সম্পদ দান জাকাত করলে তো তাইয়া বাদ মানে হচ্ছে আর্থিক এবাদত এখানে কি আর্থিক এবাদতী কার জন্য আল্লাহর জন্য এই তিনটি কথা আত্মাইবাত এই তিনটি কথার মর্ম হলো বা অর্থ হইল কি যে আমার বাচনিক এবাদত আমার শারীরিক এবাদত এবং আমার আর্থিক এবাদত যাবতীয়বাদ কার জন্য লীল্লাহ লীল্লাহে তারপরে নবী সালামের প্রতি সালাম পেশ করা সালাম আলিক নবী হে নবী আপনার প্রতি সালাম হোক আর ওরুল্লাহ আল্লাহ রহমত হোক অবার হোক এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ হোক আসালাম এবং তারপরে আমাদের ওপর সার্বিক শান্তি বর্ষিত হোক ইবাদ আল্লাহর সমস্ত হোক নেক বান্ধা সে আসমানে হোক ফেরিস্তারা অথবা জমিনে হোক জিন মানুষ হ্যাঁ সকল বান্দা মানুষ মমিন যারা ওরা হচ্ছে সলিন মমিন সৎ কর্মশীল যারা আসাদু আল্লাহ ইপরে হচ্ছে কালেমা তহিদের সাক্ষ্য প্রদান এবং রেসা তার সাক্ষ্য প্রদান সাক্ষ্য প্রদান করছে আমি আল্লাহ ছাড়া সত্য কোন উপাস আরো সাক্ষ্য প্রদান করছি সেটা কি যে তাসাহুদ নবী সাল্লাম পড়েছেন এবং এই তাসাহুদ পড়া এবং তাশাহুদের জন্য বসা কে ওয়াজিম কেন বললেন যদি সন্ন্যদ বলে কেউ যদি কি বলে बसानी दी कर साल फिर आगे सहसदानेजेब अनिच्छेकृत ছুটে গেছে সেজন্য ঘাটতি পূরণ করেছেন যখন অনিচ্ছা কিন্তু ভুল ছেড়ে দিয়েছিলেন বা ছুটে গেছিল ওয়ালামিয়া কোন রুকুন না রুকুন কেন না রুকুন কেন বলবো না তাহলে শুধু ওয়াজব কেন মাঝামাঝি রুকুন না क्यों रुकन हईलोना कारण सह अनिच्छाकृत भूलशत छुटे जा नाम ना? ठीक रेखे এই ছিল নামাজের কি নামাজের সুন্নত শোনেন তাহলে ইনশাল্লাহ নামাজের পুরোটা আপনার সামনে চলে আসবে পুরো চিত্রটা চোদ্দ টি রকুন আটটি আর বাকি অনেকগুলি আছে সন্ন্যদ সন্নতের সংখ্যা বলেনি যে কতটি সুন্নত সন্ন্যত মেলা আছে সংক্ষেপের সন্ন্যদ দিকে ইঙ্গিত করেছেন লেখক ম্যাজি নামাজের বা সলাতের সন্ন্যত সমূহ আল কিসমসালের তৃতীয় প্রকার নামাজের তৃতীয় প্রকার কি প্রথম প্রকার তাহলে কি হলো আরকানু সালাত নামাজের রকম দ্বিতীয় প্রকার ছিল সালা নামাজের ওয়াজেব তৃতীয় প্রকার হচ্ছে সোনানুলা তৃতীয় প্রকার হচ্ছে ওই সমস্ত যা প্রথম এবং দ্বিতীয় প্রকারে দ্বিতীয় প্রকারে উল্লেখ করা হয়েছে তা ছাড়া এবং আটটি কয়টি হলো। 22 सबगुली एस पर्त जो तो गुली क्षेत्र खूब सहज हो गना चौदह ट आठट बुरु पर्त नाम जहाँ सब गुल সন্নাত বলছে এগুলি হচ্ছে সোনার হবে না ক্ষতি হবে কি ক্ষতি হবে নেই কমে যাবে কোয়ালিটি ডাউন হবে কিন্তু নামাজ বাতিল হবে না নামাজ কি হবে না বাতিল হবে না বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু বুনিয়াদি মাল মেটেরিয়াল আছে রড আছে ইট আছে এরকম কিছু বুনিয়াদী সিমেন্ট সর্বনিম্ন একটা পরিমাণ আছে এগুলো দিতে হবে না হলে বিল্ডিং থাকবেই না ভেঙে পড়ে যাবে ঠিক না ঠিক না রকম অজেবগুলি আর কিছু আছে যে বিল্ডিং টাকে শক্তিশালী করবে হ্যাঁ চমৎকার করবে দেখতেও সুন্দর আর এমনি কোয়ালিটিও সুন্দর হয়েছে হ্যাঁ ত্রিশ বছরে বা বিশ বছরে বিল্ডিং নষ্ট হয়ে যাবে না একশো বছরের বয়সা নেই দেখেন ওই শাহী আমলের যেগুলি ভারত বাংলাদেশ পাকিস্তান শাহী আমলের মসজিদ দেখেছেন কিনা আপনারা বা বিল্ডিং দেখেছেন কিনা ছোট ছোট হ্যাঁ আজকে পাঁচশো আটশো বছর হয়ে গেছে পাঁচশো সাতশো আটশো এইরকম বেশ কিছু মসজিদ আছে বেশ কিছু আপনার ওই রকম স্মৃতি আছে কিন্তু এখন এত মজবুত অত সহজ না আপনার জন্য ভাঙা ঠিক ওই রকমই নামাজের অবস্থা আপনার নামাজ আমার নামাজে ওই রকম আছে কারো বিল্ডিং এর আয়ু হচ্ছে পাঁচ দশ বছর পরে ছাদ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে কারো 30 বছর কারো বিল্ডিং একশো বছর ও সোনানো সালাতে নাও আনি নামাজের সন্ন্যত দুই রকমের যেমন রুখুন গুলি দুই রকমের ওই রকমে অজেবগুলিও দুই রকমের এক হচ্ছে বাচনিক আকালিক সুন্নত সোনানুল আফাল কর্মগত সন্ন্যত কর্মগত সুন্নত এবং কথাগত সুন্নত বচন দ্বারা আমরা সুনত গুলি আদায় করছি আর কিছু দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ কাজ দ্বারা সোনানুল আকোয়াল ওয়াহিয়া কাসির এক কথাগত সুন্নত হচ্ছে অনেকগুলি যেমন আলি স্তেফ ইস্তিফতার দোয়া মানে হচ্ছে যেটাকে আমাদের সানা বলে হ্যাঁ শুরুতে যে দোয়াটি রয়েছে আকবার বলার পরে সেটা আল্লাহ এই জায়গায় তকবীর তাহরিমার পরে ইনি অজাহাত পড়া হচ্ছে সন্ন্যাত আর তকবীর তাহরিমার আগে যাই নামাজের দোয়া হিসাবে ইন্নি অজাহ পড়া হচ্ছে বেদাত মালা করি শুনে রাখেন কি বললাম কিনা পর যদি কেউ যদি নামাজ না শিখে তাহলে কে আমি ফাঁসবে তাহলে এইরকম নামাজ আল্লাহ কবুল করবে যে নামাজ বিদাত দিয়ে শুরু করবে তকবীর পড়ছেন অথচ সোহি মুসলিম আছে কাবার তকবীর বলেছেন তারপরে বলেছেন অজাহাত আগে বিসমিল্লা পড়া বিসমিল্লাহ রহমাল রাহিম এগুলো কি শোনাল কখনো কখনো বিসমিল্লা জোরে বলা কিছু কিছু হাতে বিসমিল্লা জোরে বলা আছে জোরে বিসমিল্লাশিয়া মালয়েশিয়া গিয়ে থাকেন যদি তোরা কি করে জোরে বিসমিল্লা এই এজন্য কিছু এমাম আছে ওই রকম একটু আর যারা কি করে বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আলহমিন জোরে বলে মা নামাজ এসান নামাজে হ্যাঁ শুনেছেন যে হাফি আছে কিন্তু আছে তারা উচ্চ স্বরে বিসমিল্লা বলতেন না সেই হাদিস তবে কখনো কখনো যদি পড়ে তো অসুবিধা নেই লেখক বলছেন কখনো কখনো বিস্মিল্লা বলো সন্ন্যত তাহলে ওই হাদিস আমল হয়ে গেল মাঝে মধ্যে অত আমিন আমিন বলা জোরে পড়ার পরে কিছু আয়াত যদি পড়ার নামাজ হয় বড় সুরা আর না হলে কিছু আয়াত বড় কিছু আয়াত পড়তে হবে ফিসাল ফজর নামাজে সালাত এসান নামাজে জোহর আসরে প্রথম দুইটা কাঁধে বিবরণে আসবে কি এলো এতক্ষণ কি বলেন এগুলো কি ওয়াজেব রব্বান কি ওয়াজেব অতিরিক্ত রব্বান তৈবান মোবারক একজন সাহেব বলেছেন বিশাল করেছিলেন এটা বলবো লম্বা ধরেন এমন দাঁড়িয়ে থাকছে তখন ওই সময় চুপচাপ না এই দু মুখা আছে তারপরে বলবেন মিল আসামি এখানে সংক্ষেপ করে দিয়েছে পুরো দু মুখস্থা আছে। মানে হে আমাদের রব তোমার জন্য যাবতীয় প্রশংসা তাই না মিল আকাশ ভর্তি মিল আল আর জমিন ভর্তি জমিন ভর্তি আকাশ ভর্তি কি করলেন প্রশংসা করলেন অমিল আইন বাদু অন্য কিছু এছাড়াও তুমি যা কিছু চাও তা ভর্তি আল্লাহ যা চান তাই ভর্তি আমার প্রশংসা তারপরে মানে হে আল্লাহ তুমি হচ্ছ গুনগান এবং প্রশংসা পাওয়ার যোগ্য অনেক সময় হয়তো বলে ফেলছেন আমাদের ক্ষেত্রে এটা হয় না হয় না যেমন আপনারা যারা গাড়ি চালিয়েছেন ড্রাইভার নাম্বার ওর মতো ড্রাইভার আমি কখনো দেখিনি ভুল কথা আছে দিল তো তাই না তো মেলা কথা আমরা বাড়িও বলি বা বাড়তি বলি অনেক সময় ঠিক না আমার বাপের মতো মানুষ দেখিনি দেখিস মেলা কিন্তু আমার বাপ বাপকে শুধু জানে যে আমার বাপি ভালো মানুষ তাই না কিন্তু আল্লাহ সম্পর্কে যা বলবেন তাই সত্য ঠিক না আল্লাহব আমার রবের মতো কেউ দয়ালু নাই কথা সত্য কি না আবার আমার রবের মতো কেউ মার্জনাকারী নেই হ্যাঁ যাবতীয় সবটাই ঠিক আবচে অধিকারী কে আল্লাহ আব্দ আল্লাহ আমরা সকলে তোমার গোলাম দাস আল্লাহ তুমি যদি দাও কেউ বাধা দিতে পারবে না কারো ক্ষমতায় নেই আল্লাথ এবং তুমি যদি না দাও বাধা দাও তো দেনে নেই দিতে পারবে হ্যাঁ আল্লাহ যদি হায়াত না দেন সারা দুনিয়া ডাক্তার বাঁচাইতে পারবেন যাপন করছে এত পয়সা কোথায় রাখবে দিশা পাই না হ্যাঁ গরিব না খেয়ে মরছে তার খবর নাই কিন্তু স্বর্ণের চেয়ারে বৈশাখ স্বর্ণের টেবিল ব্যবহার করছে তারা তো মরতো না কোন মেহকারীর মেহনত তোমার কবল থেকে রক্ষা করতে পারে না তো এই এই দুটা মুখস্ত করে নিবেন যাতে করে মাঝে মধ্যে পড়েন জি তারপরে দোয় মাসুরা গুলি হাদিস আর দুরুদের পরে দুরুদ পড়া কি তারপরে আবার ওয়াহাবিদেরকে আল্লাহ ওদের মধ্যে যারা বেদাতি বিশেষ করে বেরেলিবি মাজার দিয়ে ওয়াহাবিরা দুরুদ পড়ে না আরে আমরা যেখানে রুকুন বলছি নামাজি মাতির যদি কোনো নামাজে ফর সোন আর ওদের কাছে রুকুন তো নয় নামাজ তো বাতিল হবে না কি ছেড়ে দিলে সহ লাগবে না বা ছুটে গেলে সহ লাগবে না কি শোন তার তারপরেও ষীদের উর্দু ভাষীদের একটি উক্তি আছে একাধিক আলোচনাতে বলেছি যে এইটি কথা ডাহা মিথ্যা বরং তারাই মরদুত কেমন করে ভালো করে আজকে আবার শুনিয়ে দিচ্ছি কারণ আপনারা অনেক ওই আলোচনা হয়তো শুনেননি না ফাতেহা না দরুদ। আমাদের কাছে ফাতেহা গুরুত্বপূর্ণ হবে নামাজ হবে না দেখলেন আমাদের কাছে না যাদেরকে ইসলাম থেকে খারিজ করছে তাদের কাছে সুরা ফাতে না পড়লে নামাজ হয় না না পড়লে নামাজ হয় না ওদের কাছে সুরাফাতে মোক্তি যেন পড়া নিশে শুন না তো গুনার কাজ করে সুরা ফাতে পড়লে কবিরা গো না আপনি কেন পড়লেনা আমের পিছনে দেখলেন বুঝতে পারে আর ফাতে না দুরুদ কি ওহাবি মার দুধ না কে ওহাবি তো তাদের বানানো নাম কিন্তু ওরা যখন ওই নাম দিয়ে গাল দিয়েছে তখন নামটা করলাম আর ওয়াহাব আল্লাহ নাম এই গাল আল্লাহাম চেষ্টা করেছে কিন্তু আবিষ্কার করেছে কিন্তু আল্লাহুল্লাহ এই নামটা দিয়ে আমাদেরকে আল্লাহ সাথে সম্পৃক্ত করেছে তার সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে ওহাবি মানে হ্যাঁ যেমন হকানি মানে কি হকানি আলম আল্লাহ আলম আমাদের লোকেরা বলে না প্রতিষ্ঠা করে হ্যাঁ কোরআন আমল করে ওই ছাড়া তারা কিছু বুঝে না দলিল ছাড়া কিছু বুঝে না বিনা দলিল কোন কথা মানে না হামদুলিল্লাহ ভালো করে বুঝতে পারলেন যে ফাতেহা আর দূরদের গুরুত্ব ওদের কাছে বেশি না আমাদের কাছে পীর পুজারীদের কাছে ফাতেহা আর দূরদের গুরুত্ব বেশি না আমাদের কাছে বেশি আজকে আশা করি বুঝতে পারলেন বলছিলাম যে এই দোয় মাস যেগুলি রয়েছে অর্থাৎ আত্মাহাত তার দুরুদ পড়ার পরে যেই দোয়া রয়েছে সেটা আল্লাহমিনী আওয়াজিল কবরে হোক এই দোয়াটি পাঁচটি জিনিস থেকে আশ্রয় কামনা অথবা আল্লাহামী জালাম তানফিসমানিরাই হোক ना दुआ, दुआ, बुल नाम सूझ दिए बेटार चान्स शेष दाई दरुद पड़ार फिर आगे সালাম ফিরার আগে আল্লাহর সাথে আপনার চুপি সারে কথা চলছে বেদাতি মনাজাত আর সন্মতি মোনাজাত হচ্ছে মোনাজাত চুপি সারে কথা বলা গোপন আলাপ করা গোপন আলাপ কখন করবেন যখন আল্লাহর সাথে মিটিং চলছে আল্লাহর সাথে মিটিং সালামের আগে বুঝতে পারছেন না আমাদের আমাকে যদি মাসলা জিজ্ঞেস করতে হয়তো এখানে বসে আছে আমার সাথে মিটিং যাওয়া তখন নাকি বেরিয়ে যাওয়ার পরেছি মাসলা আছে মাসলা আছে তখন করবেন এইরকম যতগুলি ধোয়ার সবগুলি দ্বিতীয় রকমের সন্ন্যত হচ্ছে সোনাল আফাল কর্মগত সোনা রফায় করা কয়টি জায়গায় রফায় রয়েছে প্রথমত সময় দুই নম্বর রুকুতে যাওয়ার সময় তিন নম্বর হচ্ছে রুকু থেকে ওঠার সময় চার নম্বর হচ্ছে রফেদানি তাহার মিথ্যা দাবি আর ভুল কথা যে রফেদান আগে ছিল পরে ঝুকার সময় উঠার সময়দা রফেমিনা তাসাউ দা প্রথম তাসাউ থেকে ওঠার সময় চারটি জায়গায় তারপরে বলছেন আলহ সদর আর দানান অবস্থায় সিনার উপর হাত রাখা মানে বুকের ওপর নাভির উপর নয় বা নাভি নিচে নয় কোথায় আলা রিহি বা লম্বা করে না থাকি শেষদার জায়গায় তাকাবেন আল্লাহ রুক বাতেন ফিরো রুকুতে দুই হাত কোথায় রাখবেন হ্যাঁ হাঁটুর উপর রুকুতে হাঁটুর উপর রাখবেন এটা শুন তারপর বলছেন پھر گوچھا گوڑالی وا گا یہ دور رکھا شیز دا کر دیکھ لو کتا پیٹ کے رانس لگایا رکھبین এই যে পেটকে কোথায় লাগালেন না রানের সাথে নারীর জন্য সকলের জন্য নিষেধ আচ্ছা আর আরেকটা বললাম যে পায়ের পায়ের গোছা থেকে রানকে আলাদা ওই যে আর পাছাটা বসিয়ে দিলে কি হবে বসিয়ে দেখি ওই যে মহিলাদের বিদাতি নামাজের মধ্যে এই যে দেখেন আলাদা রাখা লম্বা করেন রুকু দেখো এই যে সমান করে রাখা আর মাথা চাড়া একটু ভুল করে ভুল করে মাথাকে উঠিয়ে দেন একটু না না আর একটু অনেকে অনেকে এরম করে হ্যাঁ ভুল হ্যাঁ ওই ভুল আর ঝুঁকে যাও বেশি ঝুঁকে যা ওইটার উপর জি বরাবর জি জি লম্বা করবেন তারপরে উঠাবেন না ঝুকিয়ে দেখান মাথাকে দিলেন পিঠ থেকে বেশি ঝুঁকিয়া আরো ঝুঁকান হ্যাঁ এরকম নাই হ্যাঁ জি জি মোজাফা আনজামবাইহি আচ্ছা এই দুই বাহুকে এই পার্শ্ব থেকে আলাদা রাখা শেষ আলাদা রাখা আর এটা করতে গিয়ে আবার পাশের মুসল্লিকে কষ্ট দিবেন না কিছু লোক আছে সুন্নত নামে মুসল্লিকে কষ্ট দেয় ও মনে করে যে আমি আগে নিয়ে নেব জায়গা তারপরে তোকে মিললে কর শেষ দান না চুপচাপ থাক সুন্নত করতে গিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া সন্ন্যত করা সুন্নত আর মুসলিমকে কষ্ট দেওয়া হারাম সন্নত পালন করতে গিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ। ঠিক ওই রকম হাজরা আসহাদ চুমা দিতে গিয়ে ধাক্কা ধাক্কি করা মুসলিমদের সাথে ধাক্কা ধাক্কি করা হারাম আর হাজরা আসাদ কালো পাথর চুমা দেওয়া সন্নত আর মহিলা আসছে তারপরে মহিলাকে ধাক্কা মহিলার সাথে গা ঘিসা হারাম না হালাল হারাম কাজ মহিলা আসলে আমাকে পাথর ইন্ডিয়া খরচ করে না এগুলো হচ্ছে মূর্খদের কাজ এইরকম মেলা উদাহরণ আছে এই নামাজ এইভাবে এমন করে জায়গায় নিল বসে আমার আগে সন্নত পালন করিনি বাকি তুই নামাজ পড়তে পাবে কিনা তোর ব্যাপার দেখবেন যে পাশে বেশি জায়গায় এত শক্ত করে আমি এইরকম করতে দিশে পাচ্ছি না তখন আমাকে সৈন্যদুর খেলা হচ্ছে না আমাকে আমার পার্শ্ব দেশের কি হচ্ছে হাতকে লাগাইতে হচ্ছে এর যে সৈন্যদুর খেলাপ করতে হলে ওর জন্য গোনাগার ওই লোক হবে ঠেকাইলেও ধরেন দেখছেন ধুলো আছে কোন রকম করে ঠিকাছে ঠিকা সারা বুঝলেন কি কোন রকম করে একটু হালকা করে না এবার পুরো রেখে দেন আপনি শেষ কপাল আর করে ধুলো লাগো লাগো কারো ও বাকি এত আর প্রত্যেকটি অঙ্গের শেষদার যতটি অঙ্গ রয়েছে কতটি অঙ্গ রয়েছে সাতটি সাতটি অঙ্গ ভালো করে রাখবেন পা উঠিয়ে নেবেন না ওই দিক থেকে হ্যাঁ হাতকে উঠিয়ে নিবেন না ইত্যাদি মিনসুন আকুয়াল এ ছাড়া ও অনেক বাচনিক শূন্য রয়েছে আর কর্মগত শূন্য তুলেছে যেমন নামাজের বিবরণ যখন আসবে তখন ওগুলো বিস্তারিত বনোন আসবে ও সালামলি বেআ মোহাম্মদ আলী ওসি আজমাই